মোহাম্মদ ইবনু জিয়াদ রহমতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবু হুরায়রা রাজা আল্লাহ তাল্লাহনু আমাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন লোকেরা সে সময় পাত্র থেকে উজু করছিল তখন তাকে বলতে শুনেছি তোমরা উত্তম রূপে উঁজু করো কারণ আবুল কাশিম সাল্লাম বলেছেন পায়ের গোড়াড়িগুলোর জন্য জাহান্নামের আজাব রয়েছে